আবদুল্লাহ ফ্রদিল্লাহ তালতে বর্ণিত যে নাবী সাল্লা আলাই সালাম বলেন আমার উম্মতে সর্বোত্তম মানুষ আমার যুগের মানুষ অর্থাৎ স্বাভাবিক অতপর তৎ পরবর্তী যুগ অতপর তৎপরবর্তী যুগ অতপর এমন লোকদের আগমন হবে যাদের কেউ সাক্ষ্যদানের পূর্বে কসম এবং কসমের পূর্বে সাক্ষ্যদান করবে ইব্রাহিম বলেন ছোটবেলায় আমাদের মুরব্বীগণ আল্লাহর নামে কসম করে সাক্ষ্য প্রদানের জন্য এবং ওয়াদা অঙ্গীকার করার কারণে আমাদেরকে মারধর করতেন